আজ থেকে চোদ্দ শত বছরের ইসলামী ইতিহাস কখনো রক্তে রাঙানো আবার কখনো ফুলে ফুলে সাজানো রক্ত মাখা ইসলামী ইতিহাসের পর যখন শান্তির সূর্যোদয় হল ঠিক তখনই তাগুতি শক্তিগুলো অপসংস্কৃতির বেড়াজালে আটকে ফেলল আমাদের নতুন প্রজন্ম অতএব অপসংস্কৃতির মোকাবেলায় মোস্তাকিম সাংস্কৃতিক কোরআমের একঝাঁক তার্যের কণ্ঠী অ্যাের অ্যালবাম স্বপ্নের দেশি স্বপ্নের দেশি